শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত শ্রীম কথিত শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে তৃতীয় পরিচ্ছেদ ঠাকুর শ্রী রামকৃষ্ণের যশোদার ভাব ও সমাধি ঠাকুর ছোট খাটটির উপর গিয়া নিজের আসনে উপবিষ্ট হইলেন সর্বদাই ভাবে পূর্ণ ভাবচক্ষে রাখালকে দর্শন করিতেছেন রাখালকে দেখিতে দেখিতে আপ্লুত হইলেন অঙ্গে পুলক হইতেছে। এই চক্ষে কি যশোদা গোপালকে দেখিতেন দেখিতে দেখিতে আবার ঠাকুর সমাধিস্ত হইলেন ঘরের মধ্যস্থ ভক্তেরা অবাক ও নিস্তব্ধ হইয়া ঠাকুর শ্রীরামকৃষ্ণের এই অদ্ভুত ভাবাবস্থা দর্শন করিতেছেন কিঞ্চিত প্রকৃতিস্থ হইয়া বলিতেছেন রাখালকে দেখে উদ্দীপন কেন হয় যত এগিয়ে যাবে ততই ঐশ্বর্যের ভাগ কম পড়ে যাবে সাধকের প্রথম দর্শন হয় দশভুজা ঈশ্বরী মূর্তি সে মূর্তিতে ঐশ্বর্যের বেশি প্রকাশ তারপর দর্শন দ্বিভুজা তখন দশ হাত নাই অত অস্ত্রশস্ত্র নাই তারপর গোপাল মূর্তি দর্শন কোনো ঐশ্বর্য নাই কেবল কচি ছেলের মূর্তি এরও পারে আছে কেবল জ্যোতির দর্শন তাকে লাভ হলে তাঁতে সমাধিস্থ হলে জ্ঞান বিচার আর থাকে না জ্ঞান বিচার আর কতক্ষণ যতক্ষণ অনেক বলে বোধ হয় যতক্ষণ জীব জগৎ আমি তুমি এইসব বোধ থাকে যখন ঠিক ঠিক এক জ্ঞান হয়ে যায় তখন চুপ হয়ে যায় যেমন ত্রৈলঙ্গ স্বামী ব্রাহ্মণ ভোজনের সময় দেখো নাই প্রথমটা খুব হৈচই পেট যত ভরে আসছে ততই হৈচই কম হচ্ছে যখন দধি দধিমুন্ডি পড়ল তখন কেবল সুপসাপ আর কোনো শব্দ নাই তারপরই নিদ্রা সমাধি তখন হইচই আর আদৌ নাই মাস্টার ও প্রাণকৃষ্ণের প্রতি ঠাকুর শ্রী রামকৃষ্ণ বলিতেছেন অনেকে ব্রহ্মজ্ঞানের কথা কয় কিন্তু নিচের জিনিস লয়ে থাকে ঘর বাড়ি টাকা মান ইন্দ্রিয় সুখ মনুমেন্টের নিচে যতক্ষণ থাকো ততক্ষণ গাড়ি ঘোড়া সাহেব মেম এইসব দেখা যায় ওপরে উঠলে কেবল আকাশ সমুদ্র ধুধু করছে তখন বাড়ি ঘোড়া গাড়ি মানুষ এসব আর ভালো লাগে না এসব পিঁপড়ের মতো দেখায় ব্রহ্মজ্ঞান হলে সংসার আসক্তি কামিনী কাঞ্চনে উৎসাহ সব চলে যায় সব শান্তি হয়ে যায় কাঠ পরবার সময় অনেক পরপর শব্দ আর আগুনের ঝাঁজ সব শেষ হয়ে গেলে ছাই পড়ল তখন আর শব্দ থাকে না আসক্তি গেলেই উৎসাহ যায় শেষে শান্তি ঈশ্বরের যত নিকটে এগিয়ে যাবে ততই শান্তি শান্তি শান্তি শান্তি প্রশান্তি গঙ্গার যত নিকটে যাবে ততই শীতল বোধ হবে স্নান করলে আরও শান্তি তবে জীব জগৎ চতুর্িংশতি তত্ত্ব এসব তিনি আছেন বলে সব হচ্ছে তাকে বাদ দিলে কিছুই থাকে না একের পিঠে অনেক শূন্য দিলে সংখ্যা বেড়ে যায় এককে পুঁছে ফেললে শূন্যের কোনো পদার্থ থাকে না প্রাণকৃষ্ণকে কৃপা করিবার জন্য ঠাকুর কি এইবার নিজের অবস্থা সম্বন্ধে ইঙ্গিত করিতেছেন ঠাকুর বলিতেছেন ব্রহ্মজ্ঞানের পর সমাধির পর কেহ কেহ নেমে এসে বিদ্যার আমি ভক্তিরামি লয়ে থাকে বাজার চুকে গেলে কেউ কেউ আপনার খুশি বাজারে থাকে যেমন নারদাদি তাঁরা লোক শিক্ষার জন্য ভক্তের আমি লয়ে থাকেন শঙ্করাচার্য লোকশিক্ষার জন্য বিদ্যার আমি রেখেছিলেন একটুও আসক্তি থাকলে তাকে পাওয়া যায় না সুতার ভিতর একটু আশ থাকলে ছোঁচের ভিতর যাবে না যিনি ঈশ্বর লাভ করেছেন তার ক্রাম ক্রথাদি নাম মাত্র যেমন পোড়া দড়ি দড়ির আকার কিন্তু ফুঁদিলে উড়ে যায় মন আসক্তি শূন্য হলেই তাঁকে দর্শন হয় শুদ্ধ মনে যা উঠবে সে তারি বাণী শুদ্ধ মনও শুদ্ধ বুদ্ধিও তা শুদ্ধ আত্মাও তা কেননা তিনি বই আর কেউ শুদ্ধ নাই কিন্তু তাকে লাভ করলে ধর্মাধর্মের পার হওয়া যায় এই বলিয়া ঠাকুর সেই দেবদুর্লভ কণ্ঠে রামপ্রসাদের গান ধরিলেন আয়ে মন বেড়াতে যাবি কালি কল্প তরু মূলেরে চারি ফল কুড়ায়ে পাবি প্রবৃত্তি নিবৃত্তি যায়া। নিবৃত্তিরে সঙ্গে লবি বিবেক নামে তার ব্যাটারে তত্ত্বকথা তাই সুধাবি